এইভাবে আনুষ্ঠানিকভাবে কোন প্রোগ্রামে অংশগ্রহণ করা এটাই প্রথম মদিনায় থাকা অবস্থায় মাঝে মধ্যে তিন চার মাস পরে জেদ্দায় কিছু আলোচনা করা হতো আর ছুটিতে দেশে আসলে যে একটা জুমার ফুতবা দেওয়া হতো সেইভাবে কোন প্রোগ্রামে এইভাবে কথা বলা হয়নি এটাই প্রথম তো প্রথমে আমি একটা সংশোধনী দিয়ে নিই যে আবদুল্লা বিন আব্দুল মাদানি এই মাদানি লাগাতে হবে না শুধু আবদুল্লাবিন আবদুলা সার আমি জানতাম না যে লাগানো হয়েছে লাগানো ঠিক না এটা না কেউ যদি চার বছর মদিনায় থাকে যেহেতু আমি অনার্স শেষ করলাম কেউ চার বছর মদিনায় থাকলে সে মদিনার দিকে নিষ্পাত করতে পারে নিজে যা এস সে নিজেকে মাদানি বলতে পারে কিন্তু আমি নিজে যেহেতু পছন্দ করি না সেহেতু কারোর জন্য এটা ঠিক হবে না যে আমার নামে শেষে সে মাদানি ব্যবহার করবে শুধু আবদুল্লা বিন আবদুলা স্যাক এটা আমার অনুরোধ থাকবে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 যত টাকা যত অর্থ একটা দেশ দখল করতে ব্যয় করে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা যত পরিশ্রম অস্ত্র তৈরি করতে ব্যয় করে যত পরিশ্রম মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করতে ব্যয় করে তার চাইতে হাজার হাজার গুণ বেশি পরিশ্রম করে মুসলমানদের বিশ্বাসকে পরিবর্তন করার জন্য পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে চিন্তা ও বিশ্বাসের যুদ্ধ আদর্শের যুদ্ধ এই যুদ্ধে আজকে মুসলিম সমাজ পরাজিত ইহুদি খ্রিস্টানরা এটা চায় না যে আপনার মা এবং আপনার বোনের গা থেকে বোরখা তারা জোর করে খুলে নেবে তারা এটা চায় না তারা চায় আপনার মা এবং বোনের মাথায় এমন চিন্তা প্রবেশ করাতে এমন বিশ্বাস প্রবেশ করাতে যেন সে স্বেচ্ছায় বোরখা খুলে ফেলে দেয়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 যে মুসলমানেরা নিকট থেকে জোর করে তাদের দাঁড়িয়ে নেওয়া হোক তার চাই এমন বিশ্বাস মুসলমানের মতে ঢুকিয়ে দাও যেন সে স্বেচ্ছায় রাসুলের ঈশ্বরনাথকে অপমান করে এর নাম হচ্ছে চিন্তার ইসলামের ভিত্তিও হচ্ছে ইমানের উপর একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না ছয়টা বিষয়ের প্রতি সন্দেহ থাকে বিন্দু মাত্র যদি দ্বিধা থাকে তার অন্তর এই ছয়টা বিষয়ের প্রতি তাহলে সে মুসলমান নয় সে কাপের এতে বিন্দুমাত্র সন্দেহ নাই তার যা করা হবে না তার মাটি মুসলমানের হবে না সে বলেন তো এক নম্বর হচ্ছে আল্লাহ আলার প্রতি বিশ্বাস স্থাপন করা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 শুধু মুখস্ত করার বিষয় নয় জানার বিষয় বিশ্বাস বিশ্বাস স্থাপন করা পৃথিবীতে প্রায় সকল ধর্মের মানুষ হিন্দু ইরুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাই একজন সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে একমাত্র নাস্তিকরা ছাড়া आल्ला सुबहान अस्तित्व विश्वास प्रमाण लागे सेमान से प्रमाण के प्रश्न उत्तर देंताजे आर दलिल के हन आपनारा चिंता करते आपनी दलिल्लाहत आत्मार अस्तित्व दलिल যখন কেউ খাবার দেওয়ার ছিল না তখন সেই নয় মাস আপনাকে কে খাওয়িয়েছে যখন দুনিয়াতে এসেছেন যখন কোনো খাবার গ্রহণের মতো শক্তি আপনার ছিল না কোন শক্তি আপনাকে কিছু খাওয়াতে পারত না তখন মায়ের বুকে আপনার নিজে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার অস্তিত্বই হচ্ছে আল্লাহ সুতার অস্তিত্বের প্রমাণ আল্লাহ সুলান বিশ্বাসের দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক রব এবং প্রতিপালক হিসেবে মেনে নাও সকল বিচারকের বিচারক একমাত্র হচ্ছেন আল্লাহ সুহান তিনি সকল কিছুর উপর ক্ষমতা मक्का मुशी सुल्हान सुल्हान सब करते सम्मानित उपस्थिति সারা পৃথিবীর সকল সমস্যা এই জায়গায় সারা পৃথিবীর সকল সমস্যা এই জায়গায় দাদা জন্ম ছিলেন আবু জেহেলের সাথে আল্লাহ রাসুলের পার্থক্য কোথায় আবু জেহেলো আল্লাহকে এক বলে মানে আবু জেহেলো আল্লাহকে রথ বলে মানে আর আব্দুল মোত্তারে আল্লাহকে রথ বলে মানতেন তাহলে রাসুল সাল্লামার তাদের গন্ডগোল কোথায় গন্ডগোল ওইখানি যে তারা আল্লাহ করে যখন সিজদা দেওয়ার প্রয়োজন হয়েছে তখন সিজদা চেয়েছে শাহরণের বাজারে গিয়ে যখন কোন কিছু চাওয়ার প্রয়োজন হয়েছে তখন চেয়েছে শাহজালালের বাজারে গিয়ে এই সমস্যায় হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আজ কেউ অধিকাংশ মানুষ মুশ্রেক শুধু এই কারণে আল্লাহ এমন কিছুর সাথে আমাকে শরীর করে যা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তার সৃষ্টি এই কথাটা ওজন কোটি কোটি মন আল্লাহ সুলহান বলছেন যে তুমি যে শাহজালের কবলে গিয়ে বরদ করছো তাকে কে সৃষ্টি করেছে আমি আল্লাহ সৃষ্টি করেছি যে মূর্তিগুলো তারা ঘরের মধ্যে রেখে পূজা করেছ পূজা করতেছো তুমি যে মাজার দিয়ে শ্রেষ্ঠা করতেছ তাদেরকে কে সৃষ্টি করেছে প্রথমত তারা আল্লাহ সৃষ্টি দ্বিতীয়ত তাদের বিন্দু মাত্র ক্ষমতা নাই যে তারা অন্যতা সৃষ্টি করবে ইব্রাহিম করেন যা কিছু শুনতেও পায় না যা কিছু দেখতেও পায় না তাহলে আপনি এমন কিছু কিভাবে ইবাদত করেন যা কিছু শুনতেও পায় না যা কিছু দেখতেও পায় না ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতাকে বলতেছেন সারা পৃথিবীর সকল সমস্যা এই জায়গায় এই জায়গায় যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে তাকে বলে শীত লোকমান না। কেননা শীত হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অত্যাচার অত্যাচার বললেন অত্যাচার মানে কি বলে একজন আরেকজনের উপর অত্যাচার করে তার জমি পেড়ে নিল তার বাড়ি ঘরে কেড়ে নিল তাকে মারলো হত্যা করলো তাকে অত্যাচার আর এখানে শিল্পকে বলা হচ্ছে অত্যাচার কিভাবে মহা অত্যাচার হচ্ছে শিল্প কিভাবে আপনি আপনার স্ত্রীকে বিদেশ থেকে মাথার ঘাম পায়ে টাকা পয়সা পাঠান আপনি আপনার স্ত্রীকে প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় মাথার ঘাম পায়ে টাকা পয়সা উপার্জন করে খাওয়ান আপনার সন্তানকে খাওয়ান এখন আপনার সেই সন্তান যদি আপনার কথা না শুনে অন্য কারোর কথা শুনে আপনার স্ত্রী যদি আত্মাকে ছেড়ে অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে লিখতে হয় এটাকে অত্যাচার নয় অবশ্যই যে আল্লাহর আসমারের নিচে আপনি বসবাস করেন যে আল্লাহর জমিনের ওপর আপনি চলেন আল্লা হাওয়া বাতাস অক্সিজেন ছাড়া ধারণ করেন সৃষ্টিজীব হয়ে আপনি স্রষ্টার উপর অত্যাচার করতেছেন জীব হয়ে নগন্য সৃষ্টিজীব হয়ে স্রষ্টার উপর করতেছেন এর চেয়ে বড় অত্যাচার পৃথিবীকার হতে চতুর্থ অংশ হচ্ছে নাম এবং গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করা হয় এই তিনটার আলোচনা আমি সংক্ষিপ্ত করলাম এই জন্য যে এই তিনটার উপর আপনাদের অনেকের জ্ঞান আছে কিন্তু আল-ইমাল এটার আলোচনা একটু লম্বা হবে কেননা এটার আলোচনা সাধারণত বাংলাদেশে হয় না বললেই চান আল্লাহ সুবহান আর নাম এবং গুণাবলির উপর বিশ্বাস স্থাপন করা পাঁচশো বত্রিশ নম্বর আদিব হাদিস ব্যক্তি পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুর্সি পাঠ করবে সে জাননাতে চলেই গেছে জাননাতে যেতে তাকে দুনিয়াতে আর কিছুই বাধা দিতে পারবে না একমাত্র তার মৃত্যু ব্যথিত আয়াতুল কুর্সি যদি কেউ পাঁচ অক্ট সালাতের পরে নিয়মিত পরে তাহলে সে জাননাতে চলেই গেছে জানি কেন এখনো মরেনি তাই এত বড় এবার এত বড় নে এত শুধু একটা আয়াতের জন্য শুধু মরেনি এই জন্য যায়নি এই আয়াতের শুরু থেকে নেই শেষ পর্যন্ত আল্লাহ করে শেষ পর্যন্ত কিছুই নাই জান্নাত জাহান নামের কথা নাই কিয়মতের কথা নাই মৃত্যুর কথা নাই হারাম হারামের কথা নাই শুধুই একমাত্র আল্লাহ সুলান নাম এবং তার গুণাবলির কথা আছে কোনো মারদ নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তাকে ঘুম ধরে না তাকে তান্তি আছে না এইভাবে আল্লাহ সুলহানার নাম এবং তার গুণাবলী আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর নাম আর আল্লাহর গুনাবলী একবার সুরাস পাঠ করে তাহলে সে যেন কোরআন এর তিন ভাগের এক ভাগ পাঠ করলো তার নয় কেউ যদি তিনবার সুরাস পাঠ করে তাহলে সে যেন সম্পূর্ণ কোরআন একবার পাঠ করলো সুরাসের মধ্যে এমন কি আছে যে এক সুরা তিনবার পাঠ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীর সবচেয়ে মহান গ্রন্থ সর্ববিশুদ্ধ গ্রন্থ যার প্রত্যেক আয়াতে দশ নাকি সে একটা গ্রন্থ গ্রন্থ একটা তিনবার পাঠ করলে পুরো সমান দেখি হবে এমন কি আছে এই সুরয় কিছু না জান্নাত জাহান্নামের কথা নাই কেয়ামতের কথা নাই হালা হারামের কথা নাই গুলাহের কথা নাই একমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুলতালার পরিচয় ছিল আল্লা কিনা চেক করা যাবে ফেরা ওদের কি বাব আছে বাপ আছে তাহলে সে আল্লাহ না কেন আল্লাহ শুধু আহ পারে না এই আয়ের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণাবলী আছে আল্লাহর পরিচয় আছে যার নামে দিন শুরু করলে পৃথিবী আসম এবং জমিনের কেউ আমার বিন্দু মাত্র ক্ষতি করতে এটা যদি কেউ সকালে তিনবার বলে সন্ধ্যা পর্যন্ত সে হেফাজতে থাকবে কেউ যদি সন্ধ্যায় তিনবার বলে সকাল পর্যন্ত হেফাজতে থাকবে এই দোয়ার সাথে একটা ঘটনা এই হাদিসের বর্ণনাকারী একজন রাবি তিনি তার ছাত্রকে বলতেছেন তিনি এক হঠাৎ প্যারালাইজড রোগে আক্রান্ত হন ঘটনা বিশুদ্ধ তিনি তার ছাত্রকে বলতেছেন এই হাদিসের রাবি যে তুমি তো জানো যে আমি প্রতিদিন এই দোয়া পাঠ করি তারপরেও কেন আমি প্যারালাইজড রোগে আক্রান্ত হয়েছে তখন ছাত্র বলতেছে হ্যাঁ তার কারণ কি তখন শিক্ষক বলতেছে যেই দিন আমি প্যারালাইজ রোগে আক্রান্ত হয়েছিলাম সেই দিন আমি এই দোয়া করি যে ওই আল্লাহর নামে দিন শুরু করছি যার নামে দিন শুরু করলে পৃথিবীরকে ক্ষতি করতে তাহলে আল্লাহর নাম কত মহান আল্লাহর গুণাবলী কত মহান আপনি সোলাই ক্লাসের প্রতিরোধকে সামনে রাখেন নিরানব্বই টা নাম রয়েছে যে ব্যক্তি নিরানব্বইটা নাম বসস্থ করে নিল জান্নাতে প্রবেশ সত্যিকারী নামগুলো আল্লাহ সুলানা নিরানব্বইটা নাম সত্যিকারী বাসায় মুখস্ত থাকতে হবে এক দই এই নামের অর্থগুলো গুলো অনুধাবন করতে হবে কিভাবে অনুধাবন করবেন আপনি আমি এখানে আল্লাহ সুলহানের ব্যাখ্যায় আর একটু লম্বা করবো এই জন্য আল্লাহ সুলহান রয়েছে সুন্দর নাম তোমরা আল্লাহ সুলহানকে সেই নাম দিয়ে ডাক এই আয়াত আল্লাহ সুলহান সুন্দর শব্দের অর্থ সুন্দর নয় হুসা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে শব্দের সবচেয়ে সুন্দর তো আল্লাহ সহানার সবচেয়ে সুন্দর নাম আছে তো ওই যে আল্লাহর নাম মুখস্ত করতে হবে ওটার ব্যাখ্যায় আমি আছি তো আল্লাহ সহানার নাম এক মুখস্থ করতে হবে অনুধাবন করতে হবে তো অনুধাবন করতে হলে আপনাকে আগে জানতে হবে যে আল্লাহ নাম হচ্ছে আসমন এবং জমিনের আসমানের নিজের উপরে সবচেয়ে সুন্দর নাম কিভাবে সুন্দর নাম আপনাদের এই গ্রামে অনেক মানুষের নাম আছে হাসান হাসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর আপনাদের এই গ্রামে অনেক মানুষের নাম আছে আফজাল আফজাল শব্দের অর্থ হচ্ছে সর্বোত্তম তো সেই আফজাল যে সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হতে পারে না এর কি কোনো গ্যারান্টি আছে পুরো গ্যারান্টি নাই তো মানুষের নামের সাথে ওই নামের যে অর্থ আছে তার মধ্যে মিল থাকা জরুরি নয় আবদুল্লাহ আল্লাহ গোলামি করবে তা জরুরি নয় কিন্তু আল্লাহ সুবাহান প্রত্যেক যে নাম আছে ওই নামের যে অর্থ আছে তা সবচেয়ে সন্ধ্যাভাবে এবং সবচেয়ে বাস্তব ও বেশিভাবে আল্লাহ সুবাহান তালার মধ্যে আছে এটার উদাহরণ না বলে আপনি বুঝতে পারবেন না আল্লাহ সুহানের একটা নাম হচ্ছে আলীম আল্লাহ সুবাহানা জ্ঞানী তো মানুষও জ্ঞানী শুক্র তীর্থকে আমি মানুষকে করেছি স্বামীর এবং বাসির স্বামীর মানে যে দেখে বাসির মানে স্বামীর মানে যে শোনে বাসির মানে যে দেখে তো আল্লাহ নিজের শেখা হচ্ছে স্বামী এবং বাসি পুরানের বহু জায়গায় আল্লাহ সুলান আল্লাহ সামি রামবাসীদ আর এখানে মানুষের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন যে মানুষ সামি রামবাসী তো মানুষ শুনে মানুষের জ্ঞানী হয় ডক্টরেট ডিগ্রির অধিকারী হয় তাহলে আল্লাহ সুমাহানো তালার জ্ঞান আল্লাহ সুলান সোনা আল্লাহ সুলান দেখা আর আমার আপনার জ্ঞান আমার আপনার শোনা আমার আপনার দেখার মধ্যে পার্থক্য কি আমরা আপনার জ্ঞানের মধ্যে আর আল্লাহ সব খানের মধ্যে এক নাম্বার পার্থক্য হচ্ছে আমি এবং আমি যত বড় পন্ডিত হই না কেন যত বড় জ্ঞানী না কেন আমরা ভুলে যাই এক বছর আগে একটা জ্ঞান করলে দশ বছর পরে সেটা ভুলে যাই আল্লাহ সুলান্নাল তোমাদের প্রতিপালক কখনো বলে আমার এবং আপনার জ্ঞানের সাথে আল্লাহ সুলান জ্ঞানের পার্থক্য হচ্ছে আমি এবং আপনি সময় জাহির ছিলাম এখানে অনেক ছোট বাচ্চা বসে আছে তারা জানে কিছু জানেন পরিশ্রম করে পরে পড়ে থেকে পরে তিনি কোনো সময় জাগের লজ্ঞি আপনি জ্ঞান কিন্তু যখন বৃদ্ধ বয়সে তখন আবার জাহির হয়ে যাবো মাথা থেকে সব জ্ঞান হারিয়ে যাবে কিন্তু আল্লাহ সুলখান হতো দিন জাহির হবেন না একটা <Sessizuk> পাতা <Sessizuk> কোটি কোটি লক্ষ লক্ষ ধরি কণা বাণীকোনা যা কিছু আছে সকল কিছু জ্ঞান আল্লাহ সুখানি করে আল্লাহ সুলহান্ঞানের তুলনায় মানুষের জ্ঞান হচ্ছে আগুন থেকে নিয়ে কিয় পর্যন্ত যত মানুষ আসবে আইনস্টাইন বলেন ইমাম দোহারি বলেন আহমাদ হাম্বাল বলেন আর যেই বলেন না কেন সকলের জ্ঞান একত্রিত করার পরও আল্লাহ সুলানের সাথে তুলনা দিলে সমুদ্রে কোনো সুই ডুবিয়ে সেই সুই উত্তোলন করলে ওই সুইয়ের সাথে লেগে থাকা পানি হচ্ছে মানুষের জ্ঞান আর ওই সামরিক চেয়ে তো হচ্ছে আল্লাহ সুলহান আল্লাহ সুলহান জ্ঞানের কোনো পরিমাপ নাই আল্লাহ মাথায় আমরা দেখে দেখি এখন যদি লাইট বন্ধ করে দেওয়া হয় আমি এবং আমি সীমা আছে এই কথাটা পরে কাজে রাখবে কিভাবে কাজে লাগবে যখন আল্লাহর সিফাতের কথাগুলো আসবে যে আল্লাহ হাত আছে আল্লাহর পা আছে তখন একবার বলবে যে আল্লাহ হাত এবং আল্লাহর পা আপনার বিবেকের সীমা আছে এটা বোঝার ক্ষমতা আপনার তার কি আপনার দৃষ্টি শক্তির সীমা আছে আপনার শ্রবণ শক্তির সীমা আছে সারা তিন দিনে চতরকর আপনি শুনতে পান না এখন যদি আমি কানে কানে কথা বলি আপনি শুনতে ভাবেন না এই মাইক বড় ঘটনার যারা শুনেছেন তারা আমার কথা শুনতে ভাবে না কিন্তু আপনি বুঝতে চান না তাই অস্বীকার করে সম্মানিত প্রস্তুতি আল্লাহ দেখেন আমরাও দেখি আল্লাহ শোনায় আমরাও শুনি তো আল্লাহ সুখানাও তারা এই সব পৃথিবীতে অন্ধকার রাতে কালো পাত্রের উপর কালো পিঁপ্রাজে চলতেছে সকল কিছু আল্লাহ হানা তালা একসাথে জ্ঞানে রাখেন জানেন দেখতে পাবেন আমরা আজকে এখানে কথা বলতেছি যে আল্লাহ হানা দেখতে পাচ্ছেন এবং তিনি শুনতেছেন এরকম সারা পৃথিবীতে যে যারা হতেছে এবং করতেছে তা আল্লাহ দেখেন এবং করছেন এটাই হচ্ছে আল্লাহর দেখা আল্লাহ সোনা আল্লাহর জ্ঞান আর মানুষের জ্ঞানের মধ্যে পার্থক্য আর রহিম আল্লাহানা দয়ালো আপনি বলবেন আমি তো মানুষের উপর দয়া করিনি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 আছে আর আল্লাহর দয়া এমন দয়া যেখানে তিনি রাগ করেন যারা চাকরির জন্য আল্লাহ দরবার একবার হাত না উঠিয়ে টেবিলের নিচ দিয়ে মানুষকে ধুজ দিয়েছে আল্লাহর ওপর বিশ্বাস আল্লাহ কি তাকে জানে না আল্লাহ কে তা সে জানে না এবং ততক্ষণ পর্যন্ত জানতে পারবে না যতক্ষণ আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবুমি নিয়ে পড়াশোনা করবে ততক্ষণ সে বুঝতে পারবে না যে আল্লাহ কে এবং আল্লাহ কি এই জন্যই সে আল্লাহ সুলানার দরবারে একবারে হাত তোলার ভাগ্য হয় না মানুষের দরবারে হাত পেতে বেড়ায় এক চেয়ে বড় হতভাতা আপনার সবচেয়ে বেশি যিনি আপনার কল্যাণ কামনা করেন তিনি আপনার সৃষ্টিকর্তা প্রতিপালক মোহান আল্লাহ সুহান এই জন্য যে কোনো বিপদে যে কোনো আপদে সবার আগে আল্লাহর দরবারে ফিরে যান আল্লাহ নিকটে যান খস্ত করতে হবে দুই এগুলো অনুধাবন করতে হবে এই জানি আমি যেমন ব্যাখ্যা দিলাম এর উপর আলাদা দাস হাওয়া লাগবে শুধু আল্লাহর নামের অর্থ এবং ব্যাখ্যা শুধু আল্লাহ যে নিরানব্বইটা নাম পাওয়া যায় সরাসরি কোন সয়ে হাতিসে পাওয়া যায় না বিভিন্ন আলাদা হবে। এবং আল্লাহর আরো যেগুলো গুণাবলী আছে সেগুলোর আলাদা এখানে সময় নাই তো ওই জিনিসগুলো আপনাকে অনুধাবন করতে হবে ঠিক অনুধাবন করার পর আল্লাহর নামের উপর ইবাদত করতে হবে আল্লাহর নামের উপর কিভাবে ইবাদত হয় ইবনুল তাইম রাহেমহল্লা বলতেছেন যে আল্লাহর নামের উপর ইবাদত দুই ভাবে হয় আল্লাহ যখন ক্ষমার দরকার তখন আল্লাহকে বলে নিয়ানো হে ক্ষমাশীল হে করেন যখন বিপদে আছেন উদ্ধারের দরকার তখন বলে নিয়াম আপনি আব্দুল কাদের জেলানির নাম রেখেছেন গাউসুলা জম বিপদে উদ্ধারকারী শীত হবে একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী হচ্ছে আল্লাহনতলা দুই নাম্বার আল্লাহ সুখান নামের উপর কিভাবে ইবাদত করবেন কিভাবে যখনই কোন কাজ করতে যাবেন তখনই যেন আল্লাহর নামের অর্থগুলো আপনার মাথায় রাখে যখন আপনি ফোনে কারোর সাথে অবৈধ বারিপ্ত হবেন তখন যেন আপনার মাথায় ভাসে আল্লাহ আমি যে কথা বলতে কথা আল্লাহ শুনতে পাচ্ছেন যখন আপনি অন্ধকার ঘরে কোনো লিপ্ত হবেন তখন যেন আপনার মাথায় ভাসে ইন্দ আল্লাহ আমি যা করছি আল্লাহ সেটা দেখতে পাচ্ছেন এবং সে কাছ থেকে ফিরে আসবেন এর নাম হচ্ছে আল্লাহর নামের উপর ইবাদত করা আল্লাহর নাম দিয়ে ডাকা এবং আল্লাহর নাম যে আনল করা এটা হচ্ছে আল্লাহ সুলানা তারা নামের উপর ইবাদত করা সম্মানিত উপস্থিতি गुरुत्व महान ये पर्याद सुबहान तला नाम गुणाबल जरूरी अंश हे एक दल ब फिर आल्लाबहान नाम और गुणाबल के बिकृत कर আল্লাহ সুলান প্রত্যেক জাতের শেষ অংশে সাত আসমান থেকে নিচের আসমানে নেমে আসেন তারা বলে যে না আল্লাহ সুলহান রহমত নেমে আসে আল্লাহ সুলহান নেমে আসেন না আল্লাহ সুলহানা জাহান মানে পা তখন হয়েছে নাম হয়েছে তারা এগুলো করে ভুল অর্থ করে ভুল ব্যাখ্যা করে এই ফেরকার হচ্ছে এই ফেরকাগুলোর জন্ম তারা এই ফেরকাগুলোর কোনো অস্তিত্ব ছিল না সকল সালাহ সালিহীন একমত যেভাবে যেখানে আল্লাহ ফুল্লাহ নাম এবং গুণাবলীর বিষয়ে যা যেখানে যেভাবে এসেছে সেইভাবে আমাকে এবং আপনাকে মানতে হবে এখানে আরো একটা কথা জরুরি আপনাকে জেনে রাখতে হবে যাউল আপনার আওতাল না আমরা খারাপ অধিকার দুনিয়াতে কার নাই সেই নাম দিয়ে আমি আপনাকে ডাকতেছি হাদিস প্রমাণ করে যে আল্লাহ নাম আমার নাম দিয়ে ধরে রাখো বলছেন যারা আল্লাহ নামে হাজ করে তোমরা তাদেরকে ছেড়ে দেওয়া এবং আপনার সুল্হান যে নাম আছে এই নাম আপনি পৃথিবী অন্য কাউকে নাম দিতে পারবেন না আল্লাহ সুল্হান নাম হচ্ছে মালিকুল আমলা রাজাদের রাজা বাদশাদের বাদশাহ তো আপনি শাহেন শাহ কাউকে দিতে একমাত্র গাওয়া আল্লাহ সুবহান বলতে পারবেন না তো তিন ধরে মানুষ আল্লাহ সুহান করে এক আল্লাহ জন্য ওই নাম রাখে জেনাম আল্লাহ রাখেনি আল্লাহকে ভগবান বলে ডাকে আল্লাহকে কৃষ্ণ বলে ডাকে জেনাম আল্লাহ তার জন্য রাখেনি সেই নামের নিসবত আল্লাহর দিকে করে সে আল্লাহর অত্যাচার করলো এলহাজ করলো ওকে সেটাও সে আল্লাহ সুলহানার প্রতি ইলহাদ করলো তিন আল্লাহ সুলহান যে সেফাক যে বুমাগুমি পবিত্র কোরআন এবং হারি সে এসেছে সেগুলোর ভুল ব্যাখ্যা স্বয়ং আবু হানিফা রাকিম তারা বলতে আমি আবু হানিফা বলতেছি শেখুল আকবর খুলে রাখেন রাকিমাহুল্লাহ কেউ যদি বলে যে আল্লাহ সুহানা তালার হাতের অর্থ হচ্ছে তার সত্যি তাহলে তাহলে সে যেন আল্লাহ সুহানকে বাতিল বলে গণ্য তাহলে আজকে যারা নিজেকে হানাকি দাবি করতেছে শুধু নাবির নিচে হাত বাঁধলে হানাকি হওয়া যায় না করলে হানাকি হওয়া যায় না শুধু আত্মা বললে হানাকি হওয়া যায় না আবু হানি ফরাহি মহল্লা যে আপিল আকর্ষণ করতেন আপনাকে আগে সে আনুদ আকর্ষণ করতে হবে তাহলে আপনি হানাকি হবেন দাবি হওয়া মিথ্যা এই দাবিদার মিথ্যা কি মিথ্যুক দাবিদার কেমনি আপনি হানাকে হন অথচ আবু হানি সুরাহ আল্লাহ করতেন আপনি আরো সে সমোন্নত আর আপনি কোন সাহসে বললেন সুলহানা সর্বত্র বিরাজমান আবু হানিফ্ল আকিলা করতেন জাল্লা সুলান আলার আরো সমুন্নত তাহলে আপনি কেমনে হানা হন কিন্তু আর হবে না রাসুল সাল্ল আলহাসাল্লাম মেরাজের রাত্তিরিতে কোথায় গেছিলেন ষাট আসমানে গেছিলেন এটা তো বিশ্বাস করে একজন হানাতুন বিশ্বাস করে সহজে বুঝার মতো দলিল যে আল্লাহ তারা সর্বত্র বিরাজমান হন কেউ যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে তাকে মেরাজের ঘটনা অস্বীকার করতে হবে সম্মানিত উপস্থিতি ইবনুল রাহম যারা বলেছেন এমন উঁচা বিল্ডিং বানাও যে উঁচা বিল্ডিং আসমানে যাবে আর আমি আসমানে গিয়ে দেখবো যে মুসার রা নজিল্লাহ তার আমাকে সে অস্বীকার করতো যে মুসার উপরে এই জন্য সে বিল্ডিং বানিয়ে উপরে কে দেখতে যায় যে আছে কিনা তো যারা অস্বীকার করে জাল্লা সুল থানা উপরে নাই তারা ফেরাও নিয়ে আপিলের বিশ্বাসী কে বলেছে হল সিয়ে দিবেন না আসমানে যারা আছে আল্লাহনতাল রাসুল সত্তম বলছেন আমাদের আমস্তামা জমিন বাসির উপর দয়া করো যে আসমান আছে তিনি তোমাদের উপর আসমানে শুধু তাই নয় বিদায় ভক্ত করে ভাসনে যখন রাসুলাম বলে হালবাগত আমি কি আমার দাওয়া আমার তাবলিক আমার পৌঁছে দিয়েছি তখন সবাই বললো হ্যাঁ আপনি আপনার দাওয়া বিশাল পৌঁছে দিয়েছেন তখন তিনি এই এই আঙ্গুলি দিয়ে শাহুলের দিকে করে আল্লাহ আল্লাহ সাহ হ্যাঁ আল্লাহ তুমি সাক্ষ্য থাকো হ্যা তুমি সাক্ষী থাকো হ্যা তুমি সাক্ষী থাকো যে আমি আমার রেসালাতের দায়িত্ব আমি আমার তাবলিবের দায়িত্ব সম্পূর্ণ ভাবে মানুষের দিকটা পৌঁছে দিয়েছি এত হাবিস আপনি কিভাবে অস্বীকার করবেন আপনি অস্বীকার করবেন সম্মানিত উপস্থিতি সুতরাং আল্লাহ সুলানের গুণাবলীগুলোকে অস্বীকার করা হচ্ছে এলহা এলহাদের অন্তর্ভুক্ত আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ সুলানহতাল্লাহ আমাদেরকে তো সিদ্ধান্ত করো আল্লাহ এবার দ্বিতীয় আলোচনা বিশ্বাসের আলোচনা শেষ করলাম যে অবশ্যই আল্লাহ নিরানব্বই টা নামের অর্থ এবং ব্যাখ্যা এবং বিস্তারিত আল্লাহর আর্জ কেমন আল্লাহ কুর্সি কেমন অনেক ফান্সি এসেছে ইমাম জাহাদিখেছেন এরকম অনেক বই আছে হাতি সেগুলোর দাস দেওয়া হবে ইনশা আল্লাহ যদি অন্তর্শ্বাস করতো ফেরেস্তা আছে তাহলে গুণাম করতো না কেন আপনার দুই কালের দুইজন ফেরেস্তা আছে কবর আপনাকে ফেরেস্তা জিজ্ঞেস করবে এই জন্য যাতে আপনাদের বিশ্বাস তৈরি হয় যে আল্লাহ সুল্হানা আছে এই জন্য তার উপর সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ সুলান্তা মন্ডলের উপর এক হচ্ছে ফেরেস্তা দুই ফেরেস্তা পুরুষও নয় নারীও পুরানের বহু জায়গায় আল্লাহ সুল্হানা যে নারী নয় এটাকে অস্বীকার করেছেন মুশ্রিকরা বলতো যে ফেরেস্তারা নারী কিন্তু কোথাও বলেননি যে ফেরেস্তারা পুরুষ সুতরাং এটা আমাদের বলা যায় না যে ফেরেস্তারা নারী না পুরুষ ফেরেস্তারা আল্লাহ সুহানের এমন সৃষ্টিজীব যারা নারীও নয় যারা পুরুষও নয় সম্মানের উপস্থিতি ফেরেস্তারা ফেরেস্তারা খায় না পানও করে না ফেরেস্তাদের কোন পেশাব পায়খানা নাই ফেরেস্তাদের বিষয়ে আল্লাহ বলতেছেন। সুলহানের হাসিয়া মুেরেস্তার কারণ আল্লাহ সুহান ভয়ে সব কথা ভিতর থাকে আরো বলেছেন তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তাই পালন করে তারা আল্লাহর কোন সময় অবাধ্য হয় না কেননা তাদের ভিতরে অবাধ্য হওয়ার বিষয় নাই আপনি প্রশ্ন করবেন যেহেতু ফেরেস্তারা গুণা করে না তাহলে ফেরেস্তারের সর্বশ্রেষ্ঠ জাতি হবে মানুষের সর্বশ্রেষ্ঠ জাতি হল মানুষ এই সাথে আশ্রাত করে টিকে থাকতে হয় কিন্তু ফেরেস্তার অন্তরে কোনোদিন খারাপ চিন্তা আসে না এই মানুষ যে মানুষ ভালো মানুষ সে হচ্ছে আশ্রাতুল মক ল ফেরেস্তাদের বিষয়ে রাসুল সাল্লিহলাম বলতেছেন যে অথবা একজন ফ্রেস্তা সারা সবাই করতেছে পুরো আসমানে এমন কোন জায়গা খালি নাই যেখানে একজন ফ্রেস্তা কি অবস্থা সিজদারত অবস্থায় নাই অথবা আল্লাহ মদতরত অবস্থায় নাই শুধু তাই নয় রাসুল সাল্লব্লাম বলতেছেন প্রত্যেক দিন সত্তর হাজার ফ্রেস্তা প্রবেশ করে আর যে ফ্রেস্তা প্রথম দিন প্রবেশ করেছে ফ্রেস্তা সৃষ্টির প্রথম দিন সেই ফ্রেস্তার শেষ দিন আসার আগে আর বাইতুল মাহমুড় প্রবেশ করার সুযোগ পাবে না তাহলে আমার কত ফ্রেস্তা আছে প্রত্যেক দিন সত্তর হাজার ফ্রেস্তা বাইতুল মাহমুড়ের সারা পাদাই করে প্রথম দিন যে ফ্রেস্তা সালা পদাই করেছে যে সত্তর হাজার তারা আর পরে আর কোন দিন সেখানে ফিরে আসার সুযোগ পাবে না তোমরা কি জানো বাইতুল মাহমুদ কোথায় আছে বাইতুল মামরকে যদি ফেলে দেওয়া হয় লাহাররা আল কাবা আসলাম থেকে যদি বাইতুল মাহমুকে ফেলে দেওয়া হয় তাহলে বাইতুল মামুর কামার উপরে এসে ফেরাদের পাখা আছে আল্লাহ সুলান বলেছেন যে ফ্রেস্তাদের পাখা আছে আমি জিবরিল কে দেখেছি মিয়া যেন জিবরিলের তখন ছয়শ পাখা ছিল ছিল ফেরেস্তাদের পাখা আছে যখন আল্লাহ আসমানে কোন নির্দেশ জারি করেন যখন আল্লাহ সুলহান আসমানে কোন নির্দেশ জারি করেন তখন ফেরেজ তাদের পাখা आसमने मारते थके शब्द हे एम शब्द जेव क्यों, क्यों जम्र निकटे थके आल्लर ता आल्ला निर्देश सुनते पा जूर थकेा आल्ला निर्देश सुनते पाए आल्लर निर्देश भय আল্লা নির্দেশের ভয়ে এইভাবে তারা পাখা থাকে যখন আল্লাহর নির্দেশ জারি শেষ হয় তখন একা আল্লাহ কি আমি যেই দিন জিব্রাইলের সাথে মিরাজে সফর করতেছিলাম সেই দিন জিব্রাইলকে আমি আল্লাহর ভয়ে এত ভীত দেখেছি এত ভীত দেখেছি যা ভাষায় প্রকাশ করার নয় এত ভীত সন্ত্রস্ত দেখেছি আল্লাহর ভয়ে ফেরেস্তা হচ্ছে আল্লাহ আল্লাহার বাগিনী আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেস্তা সারা পৃথিবী পরিচালনা করতেছে কারা ফেরেস্তারা এরা আল্লাহর বাহিনী আল্লাহর পরিচালনা করতেছে কোথায় বৃষ্টি হবে কোথায় ঝড় হবে আল্লাহর ফেরেস্তা সুন্দর পরিচালনা করতেছে কোথায় ভূমিকম্প হবে কোথায় কি দেওয়া লাগবে কোথায় কার মৃত্যু নির্ধারণ করা লাগবে মানুষের আমল্লা মানিকবদ্ধ করার জন্য আল্লাহ ফেরেস্তা নিয়োজিত রেখেছেন কবর মানুষকে জিজ্ঞাসা করার জন্য আল্লাহ ফেরেস্তা নিয়োজিত রেখেছেন এইভাবে সারা পৃথিবীতে সর্বত্র আসমান এবং জমি অগণিত অগণিত ফেরেস্তা আল্লাহান যারা কোন হিসাব নাই শেষে বাড়িতে প্রবেশ করে না আল্লাহর এক মহান আল্লাহর এক সুন্দর সৃষ্টিজীব যারা আল্লাহর রহমতের কারণ আল্লাহর রহমত বহন করে নিয়ে যায় তারা আপনার বাড়িতে প্রবেশ করবে না যদি আপনার বাড়িতে ছবি মূর্তি থাকে সম্মানিত উপস্থিতি ফিরেজপাদের আলোচনা আরো লম্বা করা যেত আমি এই মনে আজকে আমি এবং আল্লাহ বিশ্বাস স্থাপন করা আল্লাহ অস্তিত্বে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে পালন হিসেবে বিশ্বাস করা তিন সকল হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে সকল এবাদত না দিলে আপনি মুসিল হবেন তার জন্য জান্নাত হাম আল্লা সুলান সকল গুনা ক্ষমা করতে রাজি আছে শিল্পের গুনা ক্ষমা করতে রাজি নাই আল্লাহ সুলানি আলাম দেখা পায়া হেবানি আলাম আসন এবং জমির ভর্তি আমার সামনে উপস্থিত হোক আর এই পাপের মধ্যে যদি শীত না থাকে অর্জন করবেন যাতে আপনার ইমান এবং আপিদা করতে হয় আল্লাহ ভীর্ঘ আপনার মধ্যে কাজ করে দুই নম্বর আমরা ফেরিস্তাদের বিষয়ে আলোচনা করলাম এই আল্লাহ সুযোগ হলে বাকি যে চারটা বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের সেগুলোর উপর আলোচনা থেকে মানুষ আপনাকে গ্রহণ করতেছে আগে আদিজ হচ্ছে এই যে একটা বিপ্লবের কথা বলতেছে এবং আমরাও দেখতেছি যে মানুষ বলতেছে যে ইউটিউবে আপনি বক্তব্য শুনে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 আপনিও জেনে রাখবেন যে আজকে যে সাহাওয়া যে বিপ্লব চলতেছে বাংলাদেশে কোরআন এবং সহ হাদিস মানার এই বিপ্লব একদিন ভাটা আসবে সেই ভাটা যেন ক্ষতিকর না হয় সেই ভাতা যেন দুঃখজনক না হয় তার প্রস্তুতি আমাকে এবং আপনাকে এখনই গ্রহণ করতে হবে সেই প্রস্তুতি কিভাবে গ্রহণ করবেন শুধু ইউটিউবের বক্তব্য দিয়ে শুধু এই দুই দিনের প্রোগ্রাম দিয়ে একদিনের প্রোগ্রাম দিয়ে ওইটাকে আপনি রক্ষা করতে পারবেন না সেটা কিভাবে রক্ষা হবে রিল্মের মাধ্যমে রক্ষা হবে কিসের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে রক্ষা হবে আজকে জাহেল বক্তার সাইলাট চলতেছে এই মোকাবেলার খবর আনালে কথা এবং কাজের পূর্বে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে আগে জ্ঞান অর্জন করো তারপরে দাওয়াত দিতে আস তাবলির জামাত দেখেননি যতই তাবলিবের কাজ করো জ্ঞান নাই জাহের কেন তাবলিবের কাজ যত মানুষ করে সকলে চিল্লা মার্শাল সকলেই হচ্ছে জেনারেল শিক্ষিত থেকে এসে জাহের তারাই তাবলিকের কাজ করে এক সময় এই রকম হয়ে গেছে এখন তারা গন্ডগোল মারামারি করতেছে যদি জ্ঞান না থাকে যদি না থাকে না। আপনি রাখতে পারবেন এম লাগবে জ্ঞান লাগবে এইজন্য জন্য বাংলাদেশের মাটিতে আমরা ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়ার যে সাত আট ফেব্রুয়ারি ডাঙ্গি পাড়ার প্রোগ্রাম এবং সাত আট মার্চ নারায়ণগঞ্জের প্রোগ্রাম আপনারা রাজশাহী প্রোগ্রামে যাবেন কি যাবেন না জানি না কিন্তু এত বড় মিলন মেলা বাংলাদেশের দ্বিতীয়টা আর হয় না বলে আমরা জানি তো ইশা জামিয়া সালা থেকে আমরা এরকম একটা ঘোষণা আনলো যেন সৌদি আরবের মতো বাংলাদেশের মাটিতে সৌদি আরবের মতো বাংলাদেশের মাটিতে সালাতি বিপ্লবের শুরু করা যায় এবং সেই বিপ্লবটা হবে জ্ঞান শুধু ইউটিউবের বক্তব্য জান্ন সৌদি আরবে যেভাবে সালাতি বিপ্লবের শুরু হয়েছে এবং যেভাবে এখনো ধরে রাখা হয়েছে সেটার ভিত্তি হচ্ছে জ্ঞান সেই জ্ঞান কি দাওয়া সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে বই পুস্তক পড়ানো আপনাদেরকে বই পুস্তক পড়তে হবে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 খের কারণে এই বিপ্লব এক সময় হারিয়ে যেতে পারে এরকম একটা পরিকল্পনা নিচ্ছি ইনশালার সময় সুযোগ অনুযায়ী আমরা ঘোষণা দিবো আল্লাহ সুল্লান করুন আল্লাহ দ্বিতীয় জরুরি কথা আহলে হাদিসদের আজকে সবচেয়ে বড় সমস্যা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 আনসার এবং মহাজিরা পরস্পর লড়াই করার জন্য অবস্থা করতেছে তখন রাসুলসল্লিম বলছেন হ্যাঁ আনসার এবং মহাজিরা এই জাহেরিয়াতের দাওয়াত কিসের একে অপরের বিরুদ্ধে উদ্বুদ্ধ করার এই দাওয়াতের কারণ কি এই জাহিলিয় অজ্ঞতা এবং মূর্খতা সম্মানিত পরিস্থিতি আপনি জেনে রাখবেন যে একমাত্র দল জানাতে প্রবেশ করবে ওই একমাত্র দল কারো পৈতৃক সম্পত্তি নয় ও ওই একমাত্রও পৈতৃক সম্পত্তি নয় কোনো সম্পত্তি নয়। আমি আব্দুল ভাষায় বলতে চাই পৃথিবীতে যেখানে যারা আফ্রিকার জঙ্গলও যদি কেউ পবিত্র কোরআন এবং সৈহাদিস মেনে চলে তাহলে সে ফেরকায় না জিয়ার অন্তর্ভুক্ত এই জন্য ফেরতায় কোনো যা কোন সম্পত্তি নয় যে কোনো দল দাবি করবে যে আমার সংগঠনের ফল পূরণ করলেই তুমি জান্নাতে যাবে একমাত্র আমার যদি জান্নাতি তাহলে এর চাইতে বৃদ্ধ অপবাদ এর চাইতে বড় জুলুমার দুনিয়াতে হতে পারে না সম্পত্তি নয় যেখানে যারা পবিত্র কোরআন এবং হাদিস মেনে চলতেছে একমাত্র তারাই ফেরতায় না জিয়া সেটা দলও হতে পারে সেটা ব্যক্তিও হতে পারে যে যেখানে হোক না কেন এটাকে আপনি কোনো কিছুর সাথে খাস করতে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 আরো দুঃখজনক হচ্ছে যে সহিদার কোন সংগঠন আজ পর্যন্ত পিস টিভি খোলার জন্য কোন দাবি এবং দাওয়া সরকারের কাছে পেশ করতে পারেনি এই বৃষ্টি হচ্ছে বাংলার মাটিতে শৌহী আফ্রিকা প্রচারের সবচেয়ে বড় মাধ্যম আমাদেরকে জরুরি ভিত্তিতে সরকারের নিকটে দাবি জানাতে হবে যে বৃষ্টিটি আবার তুলে দেওয়া হোক আবার সহি আফ্রিকার জ্বর বাংলাদেশে যদি দাওরা খারেদের সার্টিফিকেট হাসিল করতে পারে তাহলে আজ হাজির অধিকার পাবে না সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের এই সম্মেলনে শেষে আমি আমার জন্য দোয়া চাইবো যে আল্লাহ সুবাহ আমি আপনারা শুনেছেন হয়তো সেটার প্রথম খন্ড প্রকাশিত হয়েছে দ্বিতীয় খণ্ড মাসিক আল ইসামের নিয়মিত চলবে আমি আপনাদের দোয়ার মুখাপেক্ষী আপনারা অন্তর থেকে দোয়া করবেন যেন আল্লা সুবহান আমাকে তার রাসুলের হাদিসে খাদ হিসেবে কবর করে আল্লাহ আমিন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না এই বলে আজকে সম্পূর্ণ আলোচনা এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ আসসালামাইকুমুল্লা